জুনদুব ইবনু সুফিয়ান বাজালি বাজালী রজিয়াল তাল্লাতে বর্ণিত তিনি বলেন একবার আমরা রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এর সঙ্গে কুরবানি পালন করলাম তখন কত লোক সালাতের পূর্বেই তাদের কুরবানির পশুগুলো জবেহ করে নিয়েছিল নবী সাল্লাহু আলাইহ সাল্লাম সালাদ থেকে ফিরে যখন দেখলেন তখন সালাতের পূর্বেই জবেহ করে ফেলেছে তখন তিনি বললেন যে ব্যক্তি সালাতের পূর্বে জবে করেছে সে যেন তার বদলে আরেকটি জবেহ করে নেয় আর যে ব্যক্তি আমাদের সালাত আদায় করা পর্যন্ত জবেশ করেনি সে যেন এখন আল্লাহর নাম নিয়ে জবেশ করে